মানি জীবন নির্বাহের জন্য যত উপকরণ আছে সব উপকরণের নাম রিজিক এই রিজিকটা হইতে হবে হালাল যদি হারাম রিজিক হয় যে শরীরের জন্য আল্লাপাক নিজে পবিত্র আল্লাপাক পবিত্র রিজিক যারা বক্ষণ করে তাদের এবাদত শুধু আল্লাপাক কবল করেন হালাল রিজিক বক্ষণ না করলে হারাম রিজিক বক্ষন করলে তাদের কবুল করেন না আল্লাপ থেকে এই হুকুম থেকে ছাড়াই দিয়েছেন তোমরা হালাল খাবার খাও আর আমল সরিরাসুল্লাহ বলছেন তারা নিজেরা পরিশ্রম করে কাজ করে একটা পেশা অবলম্বন করে তারা জীবিকা নির্বাহ করতেন আদম আলহাম কি ছিলেন কৃষক ছিলেন এরকম অনেক নবী কৃষক ছিলেন অনেক আমা আলাইম কৃষি কাজ করে তাদের জীবন নির্বাহ করতেন ইদ্রিসালাম তিনি ছিলেন কি তারপরে মুসা আলহিম কি ছিলেন মুসা মেশ পালক মেশ পালন করতেন আল্লাহ রসুল সালাম এই জন্য নবী সালাম বলছেন বোখারের হাতে আপনিও ছড়াইতেন নবী সালাম বলেন কুন্তা আমি মক্কাবাসীদের সামান্য কয়েক কিরাতের বিনিময় অল্প কয়েক খোসার বিনিময় ছাগল ছড়াইতাম তাহলে ছাগল ছড়ানো মেশ সরানো ভেড়া সরানো তাদেরকে অবহেলা করি আমরা বলি যে আম্বিয়া আলহিম সালামদের সুন্নত তারপরে দাউদ আলহি সালাম তিনি কি পেশা অবলম্বন করতেন লোহার জিনিস বানাইতেন তিনি দেখেন একটা রাষ্ট্রের প্রধান ছিলেন কিন্তু তিনি রাষ্ট্র থেকে কোনো ভাতা কোনো সম্বানি না নিয়ে তিনি লোহার দা বানাইতেন কুড়াল বানাইতেন খন্তা বানাইতেন বিভিন্ন জিনিস বানাইতেন বানাই এগুলো বাজারে বিক্রি করতেন বিক্রি করে সেই পয়সা দিয়ে জীবিকা নির্বাহ করতেন কারণ কি আল্লাহ বলছেন ইউ আর রুসুল কুলো মিনাত্তিবাদা আগে মিনাত্ম হালাল খাও হারাম যেন তোমাদের শরীরে না ঢুকে এই জন্য আল্লাহ বলার আগে কেমনে। আমাদের এর মধ্যে হালাল রিজিক নেই ভেজাল আর আমরা তো আলেম হইলে বিশেষ করে তখন আর অন্য কোন ফেসা অবলম্বন করাকে আমরা দরকার মনে করি না মনে করি আমি আলেম মানুষ আমাকে সমাজের মানুষ খাওয়াইব দাবাত খেয়ে খেয়ে আমার জীবন কাটবে বাস আর অন্য কোনো দেখা যায় ওনার কোনো ফসা না ইমামতি কোনো ফা মাদী কোনো ফা না আর এখনকার বর্তমান সময়ের জন্য তো এটা কোনো ফসাই না কারণ যে কোনো সেকেন্ডে যেকোনো মুহুর্তে আপনার এটা চলে যাইতে পারে ন্যূতম অন্যান্য চাকরির কিন্তু একটা ন্যূনতম ইমা আমার মোয়াজিন এগুলা হওয়ার জন্য কোন নীতিমালা নাই এটা এক সেকেন্ড মধ্যে চাকরি হয় এক সেকেন্ডে চাকরি যায় বলে দিছে আজকে শেষ জুমা আপনি আর আসিয়েন না তখন আর আপনার মুখ দিয়ে হকতা বের না। আপনি মনে করবেন ইমামতিটা গেলে শেষ তাই আবার ইমামতি ধরে রাখতে হবে ধরে রাখতে হইলে এরকম বলেই দে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে আজ পর্যন্ত কেউ বলেন নাই আমাদেরকে যে সুদের কথা গোস না আমরা স্বাধীন সুদের কথা বলি ঘোষের কথা বলি সব অপরাধের কথা বলি কিন্তু অনেক মসজিদ আছে বলে দেুর সুদের কথা বলবেন তাদের গায়ে লাগবে তাহলে এই কথাটা এই জন্য বলতেছি যে আম্বিয়া সালাম তারা আল্লাহর নবী আল্লাপাক তাদেরকে দাওয়াতের কাজের জন্য নবুয়ের মিশন নিয়ে আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তারা তো এই আশায় বসে থাকতে পারতেনা শুধু একটা দায়িত্ব পালন করতেন সেই ফেশাটা ছোট পেশা হোক আমি মাদ্রাসা ধরণ কামাল পাশ করছি বা দাওরা ফাশ করছি তাই বলে আমি চুল সেলুনে অসুবিধা চুল সুলকাটাকে হারাম। চুল কাটা তো আপনি দিয়ে দিলেন ইমাম সাহেব অসুবিধা কোথায় আপনার এখানে শুধু চুল কাটা হবে দাড়ি কাটা হবে না আর চুল কাটার কোন মুশ্রিকদের চুল কাটার ডিজাইন চুল কাটার পদ্ধতি আপনি ফলো করবেন না আপনি সাহাবাইকেরামের চুলের পদ্ধতি ফলো করবেন বাস এটা আপনার হালাল ফেসাও হচ্ছে তারপরে আপনি অন্য ব্যবসা ব্যবসা বাণিজ্য করতে পারেন অন্য কাজ কাজকর্ম করতে পারেন এরকম একটা ফেসা থাকতে হবে যেই ফেসা আমার হালাল ফেসা হালাল রিজিক আর এর সাথে দাওয়াতের অংশ হিসাবে আমরা এই খাদেম যেগুলো আছে দিনের কাজ এগুলা হলো অতিরিক্ত এটা থাকলে থাকলো না থাকলে আমাদের কখনো এরকম দাবকে তার ফ্যা বানান নেই আল্লাহ এখানে একশো নম্বর আয়াত সমস্ত মানুষকে আল্লাপ নির্দেশ দিচ্ছেন হে দুনিয়ার মানুষ দুইটা জিনিস বলছে শুধু হালাল বলার নেই বর্তমানে আবার হালাল সার্টিফিকেট বাইরেছে হালাল সনদ হালাল সনদের আরেক ব্যবসা এখন যে দেখা যায় যে দুনিয়ার সব অবৈধ জিনিস কিন্তু একটা সার্টিফিকেট নিয়ে আসে হালাল সনদ হালাল সনদের জন্য হালাল সনদ এনে বললো আমার এই জিনিস হালাল আল্লাহ আর তৈবা খাও তাহলে হালাল কোনটা কোনটা এটা বুঝতে হবে হালাল হলো আল্লাহ সুবান যেগুলোকে হারাম করেছেন সে হারাম কয়টা জিনিস বাদ দিলে বাকি সব হালাল কেউ যদি বলে যে হুজুর আপনি যে গরুর গোষ্ঠ খাইলেন এটা কোথায় পাইছেন কোথাও তোমরা গরুর গোস্তাও হুজুর কেউ যদি এই জন্য এখানে একটা নীতিমালা বুঝতে হবে যে অনেকে বলে যে এটা যে হারাম এটা যে বেদাত এটা দলিল কই পাইছে কোথায় লেখা আছে এটা বেদাত এটা দেখবেন যে যারা বেদাহাতি তারাই এই কথাগুলো বেশি বলে এটা যে বেদাত কোথায় লেখা আছে কোরআন হাদিসে আমাকে দেখাও তো এটা যে বেদাত এটা তো কোরআন হাদিসে থাকবে না থাকবে না বলেই তো বেদাত এটা যদি কোরআন হাদিসে থাকতো তাহলে তো আর এটা বেদাতে হইত না বুঝতে পারছেন এটা দলিল নাই বলেই তো বেদাত দলিল থাকলে তো আর বেদাতে হইতো না তাই এখন দলিল নাই আমি দেখাবো কোথা থেকে এই জন্য দলিল কে দেখাবে এই রীতিমালা জানতে হবে কোন ক্ষেত্রে কে দলিল দেখাতে হবে যে কেউ যদি বলে যে এটা হালাল এটা কই ফেলছেন আপনি দলিল দেখান হবে মানে হারাম আল্লাপ নির্দিষ্ট করে দিচ্ছে আরেকটা বলছেন আল্লাহাক তৈরি হালালটা হইতে হবে পবিত্র পবিত্র মানে ধরেন আপনি আপনি গরুর গোষ্ঠ কিনলেন জবাই করার ক্ষেত্রে ইসলামী পদ্ধতি ফলো করা হয়েছে কিনা আচ্ছা যাই হোক সেটা গেল সবকিছু করা হয়েছে কিন্তু আপনি যে টাকা দিকে নিয়ে আনলেন ওই টাকাটা অফিস থেকে ফাইলে স্বাক্ষর করে দশ হাজার টাকা হাতিয়ে নিছেন মিষ্টি খাবার টাকা নিছেন দশ হাজার টাকা নিছেন গোস্ত গোস্ত তো হালাল কিন্তু আপনার যে টাকা দিয়ে কিনছেন টাকাটা তৈরি বুঝতে পারছেন এই ওই খাওয়া যাবে না গোস্তটা হারাম হয়ে গেছে গোস্ত কিন্তু হালাল খাবার কিন্তু ওই টাকাটা তৈ্যেবা না হওয়ার কারণে ওইটা হারাম হয়ে গেছে এজন্য আল্লাহ সোবান দুইটা কথা বলছেন হালালও হইতে হবে তৈরি খাবারটা হালাল কিন্তু আমি যে টাকা দিয়ে যে মাধ্যম দিয়ে কিনলাম সেটা যদি হারাম হয় তখন এটা জিনিসটা হালাল কিন্তু ওইটা তৈ্যেবা যেমন কেউ ধরেন একটা বিশাল একটা মহিষ বা গরু বা উঠ কবরের কাছে নিয়ে কবরের উদ্দেশ্যে জবাই করলেন কবরের উদ্দেশ্যে কবরের পাশে নিয়ে জবাই করছে তাই জিনিসটাও হালাল জবাইও করা হয়েছে আল্লাহ বলে কিন্তু উদ্দেশ্য হইল ওই কবরওয়ালা এই উদ্দেশ্য তার সেরেক হওয়ার কারণে ওই জিনিসটা খাওয়াও ও গুনা হয়ে গেছে হারাম হয়ে গেছে কিন্তু জিনিসটা কিন্তু আসলিয়ত হালাল কিন্তু ওই তার কার্যক্রমের জন্য ওই নিজের সেরেকের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য তখন এটা হারাম হয়ে গেছে তখন এটা নাই এল্লা আপনি আমার জন্য একটু দোয়া করে দেন যাতে আমি মুস্তাজাবুদা হয়ে যাই মুস্তাজাবুদাওয়া মানে আমি যা দোয়া কর্ম আল্লাহ সব কবুল করবেন নবীসাল্লাম বললেন তোমার হালাল বানাও তুমি মুস্তাজা বুদ্ধাওয়া হয়ে যাও মানে তোমার রিজিক যখন হালাল হবে তখন আল্লাহর দিকে হাত তোলার আগেই কবুল হারাম তুমি কইবা ইয়ার রব্বি বলেন এক লোক দোয়া কবুলের মুহূর্তে ইয়ারি ইয়ার রব্বি বলে অথচ খাবার লেবাস ও হারাম রিজিক ও হারাম আল্লাহ কিভাবে তার দোয়া কবল করবেন কিভাবে কবল করবেন আল্লাহ